এই স্থানটি আপনার প্রশ্ন বা সংশয় পোস্ট করার জন্য ফোরাম যেখানে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি একটি ছোট্ট পরিচয় দিন যাতে আমরা আপনার সম্পর্কে আপনার পেশাগত পটভূমি এবং আপনার প্রত্যাশাগুলি জানতে পারি দয়া করে ভিএসআইজি এর প্রত্যাশিত আচরণবিধি পুরুন এবং এর নীতিমালা অনুসরণ করুন মন্তব্য এবং পোস্টের পর্যবেক্ষণ ভিএসআইজি সক্রিয় অংশগ্রহণকে ভাগাভাগি এবং পারস্পরিক সম্মানের চেতনায় উৎসাহিত করে ভিএসআইজি প্রত্যাশা করে যে ফোরামের সব মন্তব্য একে অপরের মতামতকে সম্মান করবে এবং বর্ণবাদী সমকামবিদ্বেষী বা জাতিগত বিবেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকবে ভিএসআইজি এর ভিএসআইজি মোখ প্ল্যাটফর্মে করা যে কোনো মন্তব্য বা পোস্ট মুছে ফেলার অধিকার সংরক্ষিত আছে ভিএসআইজি অংশগ্রহণকারীদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয়া আমরা ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি সরাসরি বা পরোক্ষভাবে কোনো হুমকি সহযোগ করব না আমরা অংশগ্রহণকারীদের জন্য তথ্যের উন্মুক্ত ভাগাভাগি উৎসাহিত করি আমরা আশা করি শেয়ার করা সমস্ত তথ্য যাচাই করা এবং বৈধ হবে যদি আপনি এই বিষয়ে একটি আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক উৎস শেয়ার করতে চান তবে দলটির সাথে শেয়ার করতে এই গুগল ফর্মে যান আইক্যানের সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা আইক্যানের শত শত সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা রয়েছে যা অনেকের জন্য বিভ্রান্তিকর হতে পারে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 সংকলিত জিএসএমএরআইএন সংক্ষিপ্ত রূপ ইন্টারনেট এবং এআরআইএন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সাধারণত ব্যবহৃত রূপ।